আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ লিল ফালাহ হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আম্মাবাদ সম্মানিত দৈনি ভাতৃমণ্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং পিও নবী মোহাম্মদুর রসৌর সাল্লিয় সাল্লামের রবরাসাল্লাত সাল্লামের পর আজ শনিবার চৌথা রজব চোদ্দোশো তেতাল্লিশ হেজির মোতাবেক পাঁচই ফেব্রুয়ারি দু আমাদের আলোচনা সারহসন্না আকিদার কিতাব থেকে পর্ব নম্বর সাতচল্লিশ আজকের বিষয়বস্তু যারা সাহাবাহাম শত্রু যারা উমাহাত হাসানুল্লাহরাত হেয়া কুফরন বিল্লাহিল আজিম বলছেন যে একটি বিদাত উদ্ভব ঘটেছে से जुगटा छ जमाना एमन एक जमाना चतुर्थ शत कि पूर्वे गुमराही एक कुफुरी आंक दे श्रेणी मुसलिम दाबीदार क्योंकि शी आर फेजी ते मध्य से भ्रांत आकी उद्भव घटे जन्म नहीं अबिद आतजहारात प्रकाश पे হে এক কুফুরন বিল্লাহ যেই বেদাতটি মহান সাথে কুফরি অর্থাৎ ভঙ্গকারী বিষয়। কুফরি বড় বড় যদি থাকে তাহলে ইমান ভঙ্গ হয়ে যায় তাহলে বেদাত দুই রকম আমরা সাধারণ মানুষ যারা আমাদের দেশের বা মুসলিম সমাজের তারা মনে করে যে বেদাত মানে বেদাত গোনার কাজ কিন্তু কুফুরি নয় এমনটার নাই কিন্তু বেদাত দুই রকমের বেদাতে মোকাফেরা আর বেদাতে মোফাসেকা এমন বেদাত যার মধ্যে সে বেদাত থাকে তাকে কাফের করে দেয় কাফের বানিয়ে দেয় ইমান ভঙ্গকারী বেদাত ইসলাম ভঙ্গকারী বেদাত তাহলে সে কাফের করে দিবে। আর বেদাতে মোফাশেকা মানে এমন বেদাত যে বেদাত কাবিরা গুণায় লিপ্ত করে মানে কাবিরা গুনহার কারণ কিন্তু তাতে মানুষ ফাঁসেক হয় মুফাসেকা ফাঁসেক বানিয়ে দেয় কাফের হয় না দুটো উদাহরণ দিই তাহলে ভালো হবে মাজার পূজা বেদাত কিন্তু তার সাথে বেদাত যতগুলি সিরক আছে সবই বেদাত বেদাত মানে কি ধর্মের নামে নব আবিষ্কৃত ধর্মের নামে যা কিছু নতুন আবিষ্কার হয়েছে তা বেদাত তো দিন ইসলামে আল্লাহ ছাড়া অন্যের বাদত মাজার পূজা এর কোনো অস্তিত্ব নেই তাহলে যখন মাজার পূজা শুরু হলো তো এটি ধর্মের নামে নতুন কিছু কি হলো আবিষ্কার করা হইল এই অর্থে আর যেহেতু সেটি বড় সির্ক আল্লাহর সাথে শরীর স্থাপন করা সেই জন্য সেটি সিরক কিন্তু যেমন নিয়ত পড়া মিলাত করা সম্মিলিত মিলিত মোনাজাত করা যাই নামাজের দোয়া পড়া सालाम फिर कपाल माथे हाथ दवा नवीन नाम आसले चुमकवा चोखे लगानो हाथ तो यो बेदात क्योंकि बेदात गुली गुणार कारण मानुष के फासे गुनागार बनिए देखने काफे मुसिद बनायना आल्ला छाड़ा अन्या चावा अल्लाह अन्या आशा असाधारण आशा যে আউলিয়া এটা দিতে পারেন সেটাই দিতে পারেন আমার মনের বাসনা পূরণ করতে পারেন এগুলো হচ্ছে বিদাত কিন্তু শিরকি কাফের বানিয়ে তো বলছেন যে এমন একটি বেদাত প্রকাশ পেয়েছে হেয়া কুফরন বিল্লাহ আজিম সেটি মহান আল্লাহর সাথে কুফুরি অমান কালা কাল আহ কাফের আর কেউ যদি এই কথা বলি মানে বিশ্বাসের সাথে বলে বিশ্বাস না করে কুফুরি কথা বলা কুফুরি নয় কারো কথা নকল করা কুফুরি কথা নকল করা নয়। আমরা কি নকল করি না হ্যাঁ বলছে আল্লাহ নেই আল্লাহ নেই কথা তো আমি বললাম কিন্তু আমার কথা আমার বিশ্বাস আমার কথা না কার কথা কাফের কথা নকল করলাম নাস্তিকের কথা কমিউনিস্টের কথা কালমার্কস এর কথা নকল করলাম জি তো এই জন্য দেশে আলেম সমাজে ফার্সিতে একটা প্রবাদ আছে নকলে কুফুর কুফুর না বাসা তো কথা নকল করা কুফুরি নয় আলী রাজি আল্লাহ সময় ফিরে আসবেন যদি বিশ্বাস করে তাহলে কাফের কেউ যদি বিশ্বাস করে বলে তাহলে কাফের আজ যদি বিশ্বাস না করার মুখে বলে নিজের পক্ষ থেকে বলে তো কুফরি কথা और जदि कारो कथा नकल करें आकदा शिव फिर बरसरिया बारो इमामी हौसरा विश्वास अलियाल एक समय फिर आसवा दादीम आत्मगोपन कर आसबें বহু ফিরকা রয়েছে এক এক ফিরকা এক এক রকমের আঁকি রয়েছে সবার আকিদে একরকম আহলে মধ্যে যত দল উপদল রয়েছে তার সাথে অনেক বেশি শিয়াদের মধ্যে দল উপদল রয়েছে গত সপ্তাহগুলোতে এগুলো আলোচনা করেছি তো যাই হোক এই বেদাতটি যা জন্ম নিয়েছে মুসলিমদের মাঝে যারা মুসলিম বলে দাবি করেছে মুসলিম নাই হোক ওমান কালা বেহাদ যারা এই কথা বলবে বিশ্বাস করে ফাহা কা তারা কাফের হয়ে যায় বা যে বলবে সে কাফের হয়ে যাবে সন্দেহ নেই তার কুফরিতে কোন কোন একটা অপরাধের প্রহকুম লাগিয়ে যদি বলেন যে যে এই কাজটি করবে সে কাফের তো এটা ঠিক আছে যেমন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে কাফের মোশরে বে নামাজি কাফের কাহের মশিক সে হাওয়ার পূজা করে কুপ্রবৃত্তির পূজা করে মনের পূজা করে মন চায় না নামাজ পড়েন না মুসলিম আর কাফের নামাজ পার্থ নামাজ কিন্তু যখন একজন বিশেষ ব্যক্তি অথবা কয়েকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই এই যে কয়েকজন আছে এরা নামাজ পড়েন না এটাকে কাফের এটা সহজে বলা যাবে না এটা বলার জন্য বেশ কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে বাধাগুলি দূর হইতে হবে শর্ত পুরা হইতে এটাকে আকিদার ভাষায় বলা হয় তা ফিরে মাইয়ান আর তাকে ফিরে গ্যার মোয়াইয়ান নির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করা তাহলে তার জন্য কিছু শর্ত আছে কন্ডিশন আছে তাকে কাফের বলাতে কিছু বাধা আছে বাধাগুলি দূর করতে হবে আর তাকে ফিরে গায়ের ময় অনির্দিষ্ট হ্যাঁ যারা বলবো যে আব্দুল কাদের জেলানি উদ্ধার করতে পারে কাফের ঠিক আছে কিন্তু এক লোক সামনে এই লোক বলছে আব্দুল কাদের জেলানি ভাল করতে পারে এ কাফের মুশরেক কিনা বলে তার আকি দেয় কুফুরি আঁকি দেয় তার আকি দেয় বড় সিরকি আঁকি দেয় ইমান ভঙ্গকারী আঁকি দেয় সে কাফের মুশরেক কিনা একটু জানতে হবে সে এইটা কুফুর সিরকের জানে কিনা তার এলএম আছে কিনা তাকে জ্ঞান দেওয়া হয়েছে নাকি তার বিষয়টা বুঝতে সংশয় আছে তাহলে তার সুভাত সংশয় দূর করতে হবে অজ্ঞতা দূর করলাম তাকে জানিয়ে দিয়ে সংশয় দূর করলাম তার উপর কেউ জবরদস্তি করেনি হ্যাঁ জবরদস্তি বলা হয়নি সে স্বেচ্ছাই বলছে এলএম আছে সংশয় দূর করে দেওয়া হলো তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হইলো ক্লিয়ার করে দেওয়া হইলো তারপরে যদি রোগ ভালো করতে পারে ছেলে দিতে পারে তাহলে সে কাফে তখন বলা যাবে এই লোকটি কাফের মুসে তো এই কথাগুলো সাধারণ জনগণ পার্থক্য করেন না যার ফলে যাকে থাকে কাফের বলে দিতে কোন একজনকে বা একটি সম্প্রদায়কে কাফের বলা অত সহজ নয় তারা কাফের তারা মুশ্রী ঠিক তো এই জন্য লেখক কি বলছেন অমান কালা বেহা যে এই কথা বলবে এই কথা এই বেদাত্রীর উচ্চারণ করবে এবং বেদাত্রী বিশ্বাস করবে সে কাফের লাশা কাফি তাতে কোন সন্দেহ নেই সে আকিদাটি কি যে পুনরায় ফিরে আসায় বিশ্বাসী একজন মানুষ মারা গিয়ে পুনরায় ফিরে আসতে পারে হিন্দুদের একটা আকিদা আছে হিন্দুদের আকিদা সবগুলি কুফুরি আকিদা তাদের ধর্মের যেসব আকিদা বিশ্বাস কিন্তু তার মধ্যে এটা একটি কুফুরি আকিদা সেটা হচ্ছে শুনেছেন পড়েছেন হিন্দু মতবাদে পুনর আগমন জি পুনর আগমন মানে পুনরায় আসবে মানুষ মরে যায় মরে যাওয়ার পুনরায় তার প্রত্যেকের আগমন হয় যদি ভালো মানুষ হয় তাহলে আরও ভালো মানুষ হয়ে আসবে ভালো পরিবারে জন্ম নেবে যদি ডোমের ছেলে থাকে মেথরের ছেলে থাকে চামার ছিল আর গরিব ছিল দুঃখী ছিল সারা জীবন কষ্ট করেছে কিন্তু ভালো মানুষ ছিল হ্যাঁ সততা তার মধ্যে ছিল ইত্যাদি ইত্যাদি ভালো গুন ছিল তাহলে সে ব্রাহ্মণ হয়ে জন্মে নিবে হ্যাঁ সে ধনী করে জন্ম নিবে কে সুখের জীবন পাবে আগামী জীবনে কতদিন পরে আসবে তা জানি না আসবে আসতেই থাকে আসে যায় আসে যায় মরে আবার কিছুদিন পর আবার আগমন হয় একেবারে তাহা মিথ্যা মতো কথা অবস্ত মতো আচ্ছা এটা যদি চলতে থাকে সিলসিলে তাহলে কেউ কি নিজেও জানতে পারবে যে আমি একসময় খুব কষ্ট করেছি এটা আমার সাজা ছিল হ্যাঁ সাজা ছিল আর তারপরে এখন আমি ভালো হয়ে গেছিলাম যে এবার মরেছিলাম সেই জন্য এবার ব্রাহ্মণ হয়ে যা বুঝতে পারবে কিছু বুঝলো না তো যেই ব্যক্তি বুঝলো না যে আমি অপরাধের শাস্তি পেলাম যে ব্যক্তি বুঝতে পারলো না যে আমি অনেক ভালো কাজ করেছি সেই আমি হ্যাঁ এবার অনেক ধনী আসচ্ছল রাজার পরিবারে জন্ম নিয়ে সে বুঝলো না তো লাভ হইল কিন্তু জান্নাতে জান্নাতিরা যাবে জাহার নামে জাহান্নামিরা যাবে যে জাহান্নামে যাবে সেও বুঝতে পারবে যে জান্নাতে যাবে সেও বুঝতে পারবে আর যারা দেখবে যে এই যে জাহান্নামে গেলো জালেমগুলো এই বেদিনগুলো কাফের গল এই বেনামাজি গেলো আর এই যে ভালো মানুষের জান্নাতে গেল মানুষও জানবে আর নিজেরাও অনুভব করবে জানবে জালামদুলিল্লা আলহামদুলিল্লাহ জি তো দীন ইসলামের আকিদে এত স্পষ্ট এবং এত যুক্তি যুক্তিসঙ্গত যে আল্লাহ রাবুল আলম সুবিচারে দাঁড়ি পাল্লা আখের এতদিন কায়েম করবেন সেটা সবাই দেখতে পাবে অন্যরাও দেখবে আপনিও বুঝবেন কিন্তু এই হিন্দুদের এই ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস কিছুই বুঝান না তো যাই হোক হিন্দুরা তো এই বিশ্বাস রাখে যে প্রতিটি মানুষের এরকমটা হয় পুনর আগমন হয় কিন্তু শিয়াদের কিন্তু বিশেষ ব্যক্তি সম্পর্কে। তারা কারা আসছে যারা বিশ্বাস করে মাইয় মানি রাজা যে পুনরায় ফিরে আসে পুনর আগমন হবে কার আলী রাজি আল্লাহ এক সময় আসবেন আলী রাজি আল্লাহ তাল্লানো আসার পরে সারা পৃথিবীতে শিয়াদের রাজত্ব কায়ম হবে আর ইসলামের সবচেয়ে বড় বড়ো হচ্ছে সন্নির আহ নাফি শাফি মালিক আহমিল্লি আহলেদ যত আছে সবগুলি ইসলামের সবচেয়ে বড়ো দুশ্মন হ্যাঁ সুতরাং এদের হ্যাঁ কে পানিশমেন্ট দেবে আর নওজবিল্লা এই আকিদা আছে যে আসবে আসার পরে আউ বাকার ওমরকে কবর থেকে উঠাবে আর ওঠার পরে দুইজনকে ফাঁসিতে চড়াবে জি এসব শিয়াদেরকে কিতাবে আছে আর শিয়াদের বন্ধু দেশে এক শ্রেণীর লোকেরা আছে আলিবিন আবি তালেব জীবিত আছেন জীবিত আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বলছে আত্মগোপন করে আছেন আত্মগোপন করে আছেন ওয়াসাইয়ার যে ও কাবলাই অমেলাম ক্যামতের আগে ফিরে আসবেন আপনি ক্যামতের মাঠে ফিরে আসবেন কেয়ামতের আগে দুনিয়াতে ফিরে আসবেন আলী সম্পর্কে আকি হয়ে গেল তারপরে মোহাম্মদ বিন আলী সম্পর্কে আকি দেয় মহম্মদ বিন তার তারপরেই চি তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আলী ইবনুল হুসাইন ইবনে আলী বিন আবি তালিব মানে বড়ো আলী আলী বিন আবি তালিব চতুর্থ খালিফা তার ছেলের নাম হচ্ছে হুসাইন যে করবলের শহীদ হলেন হুসেনবীলামের প্রিয় নাতিম আর হুসেনের ছেলে ছিলেন আলী যাকে উপাধি বলা হয়তো জৈনুল আবেদিন আমাদের দেশে জৈনুল আবেদিনের কিন্তু গজল আছে কিন্তু জৈনুল আবেদিন তো আমাদের দেশের লোকেরা বলতে জানে না জৈনাল আবদিন বাঙালিরা কি বলে জৈনুল আবেদিন জৈনুল মানে অলংকার জিনত আর আবেদিন মানে এবাদত গুজার যারা এবাদত কারিদের অলঙ্কার তিনি দুনিয়ার কোন খোজ খবর রাখতেন না কারা খেলা হতে যাচ্ছে কারা আমিরা হচ্ছে নেতৃত্ব কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে মাথায় ব্যথা নেই যেমন হোসেন রাজি আল্লাহ তালান হোক এমনটা ছিলেন না যদি তিনি হক পথে ছিলেন কিন্তু তিনি দাবিদার ছিলেন যে আমি খেলাফ হয়তো রাখি আমি রসম আতি কিন্তু এই হোসেন কে আসছে কে যাচ্ছে তার এই প্রচন্ড মেহনতের সাথে এবাদত দেখে সেই যুগে তাব জামা নাই তাকে লোকেরা উপাধি দিয়েছিলেন যে তিনি হচ্ছেন আলী জেন আলী বিন হোসেন লাক উপাধি জৈনুল আবেদিন তার ছেলে মোহাম্মদ তাহলে জৈনুল আবেদিনের ছেলে মোহাম্মদ তাহলে হোসেনের নাতি হোসেনের নাতি বা পোতা আপনারা সবাই নাতি বুঝেন কিন্তু অনেক এলাকার লোক শুধু নাতি বলে যদি রেখে দিই তো নাতি বুঝে মেয়ের ঘরের ছেলে মেয়েদেরকে নাতি বুঝে যেমন আমরা আমাদের মালদাহ মুর্শিদাবাদ আর রাজশাহী তারপর গোপালগঞ্জের বললেন কি আছে এরা কিন্তু নাতি পোতার পার্থক্য করে কিন্তু আপনারা সব একাকার করে দিয়েছেন আরবদের মতো মানে দাদা নানা সবই কিন্তু কোন দাদা বলছে মায়ের দিক থেকে দাদা দিক থেকে দাদা তেল ভেঙে বলতে হচ্ছে জামেলা এই মোহাম্মদ বিন আলী বিন হুসাইন আলী বিন আবি তালেবের কোন ছিল আবু জাফর আর লাকাব ছিল বাকির আবু জাফার বাকির আবু জাফার বাকিরাসীদের ইসনা আসারিয়া ইসনা মানে দুই আর আশারা মানে দয় দশ মানে বারো বিশ্বাসী বারো এমামের মধ্যে যেটা সানি আসার মানে দাদশ। বিশ্বাসী যে ১২ জন এমাম আছে মাসুম নিষ্পাপ তাদের কোনো পাপটাপ হয় না ভুল থেকে মুক্ত একবার ভুল হয় না তাদের দ্বারা জি তারা অসাধারণ ক্ষমতা রাখেন তারা অসাধারণ ক্ষমতা যেমন সুফিদের মাজার পুজারীদের আসল মাজার পূজা এসছে শিয়াদের থেকে জি পৃথিবীর সবচাইতে বেশি মাজার পূজা ইরানি হয় জি মোহাম্মদ বিন আলী একশো চোদ্দ হিজড়িতে ইন্তেকাল করেছেন একশো চোদ্দ হিজড়িতে ইন্তেকাল করেছেন জৈনুল্লাহ ওনার কনিয়া তাবু জাফার আর তারপরে হ্যাঁ তার সম্পর্কে এই আকি যে তিনিও ফিরে আসবেন আল আলী রাজি আল্লাহ মতো আত্মগোপন করে ফিরে আসবেন আর পৃথিবীতে সারা পৃথিবীতে শিয়া খেলাফত কয়েম এমামত কয়েম হবে সে বলবে না কি বলে এমামত ও জাফরিনেরাফর এমাম জাফর সাদেক তারপর এমাম আবু জাফর বাকির জি এমাম হুসেন জি এমাম হাসান এভাবে তো জাফর বিন্মদ বিন আলী এই মোহাম্মদ বিন জাফর বিন আর উনি হচ্ছেন মোহাম্মদ বিন আলী তাহলে যিনি বাকের আবু জাফর বাকের তার ছেলে হচ্ছেন জাফর বিনিয়া নাতি তার ছেলে হচ্ছেন জাফর তার লাকাব ছিল সাদেক এমাম জাফর সাদেক জি তিনি একশো আটচল্লিশ এজিতে করেছেন তিনিও ফিরে আসবেন কাদের ধারণা শিয়া রাফেজিদের বা ইমামিয়াদের তারপরে বলছেন যে অমুসা বিন জাফার আর মুসাফ এমাম মুসাবিন জাফারও ফিরে আসবেন রাহেমা মাল্লাহ জামিয়ান তারা কিন্তু বেদাতি ছিলেন না যেমন এমাম আবু হানিফা রাহেমহল্লা বেদাতি ছিলেন না কিন্তু এমাম আবু হানিফার তকলিদের অনুসরণের দাবিদার প্রায় হানাফি সব নকল হানাফি বেদাতি আসল খাঁটি হানাফি একটিও না বর্তমান যুগে সবগুলি নকল হানাফি দুই নম্বর তিন নম্বর চার নম্বর হ্যাঁ এক নম্বরে তো কেউ নেই আর সবগুলি হচ্ছে জাল জালঘান এ বিষয়টা নিয়ে যদি আলোচনা করি একটু অনেক আগের আমার আলোচনা ছিল তো তাহলে তখন বুঝবেন কিন্তু মাঝে মাঝে সংক্ষেপে এই আলোচনাগুলি করি আজকে আর ওইদিকে যাচ্ছি না কারণ আমাদের আসল দাস শেষ করতে হবে তো যাদের সাথে নিজেকে সম্পৃক্ত করা হয় তাদের সাথে আকিদ আমলে সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে বেদাতিদের থাকে না নামের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে হানফি বলছেন কিন্তু আবু হানিফার আদর্শের সাথে আকিদার সাথে মিল নেই আর বলেছে হাদিস শত শত সহিদকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ ফেকার কিতাবে আমাদের ফতুয়া অন্যরকম আছে তার ফেকার কিতাব মানে তাহলে তো হাদিস মানে না আর এই মানি তো বলেছে আমি ফতুয়া দিলাম কিন্তু এই যা শাখাল হাদিস মোহাম্মদ সহিদ আমার মজহাব তাইলে আসল হানাফি কি করে হইলেন তারপর আবু হানিফা মাজার বলতে ছিলেন নাকি আবু হারিফা পীর ছিলেন না আপনারা বলছেন জি মৌসা বিন জাফর বিনাম্মদ বিন আলী আবুল হোসেন আল মোল্লাকল কাজেম এ মোসামিন জাফরের লাকাব উপাধি হচ্ছে এমাম আত্মগোপন করে আছে এরা সবাই ফিরে আসবে আর ফিরে আসার পরে হ্যাঁ সব সন্নিকে শেষ করে দিবে জি আর এই স্বপ্ন নিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে গিয়ে যাচ্ছে এর দখল করলো আর তারপরে আমেরিকার সহযোগিতা নিয়ে শিয়াদের হাতে তুলে দিল সাদ্দাম সন্নি ছিল যাই তার আমল থাক সে আমলি আল্লাহর কাছে চলে গেছে কিন্তু কমপক্ষের সন্নি ছিল সাহাবাহিক দুসমত ছিল না দুসমত ছিল না সে হাতে ছিল হোসে সিয়াদের হাতে হ্যাঁ তুলে দিল তারপরে ওইদিকে সিরিয়া সিয়াদের হাতে তুলে দেওয়া হইলো লেবাননাদের হাতে তুলে দেয়া হলো আল্লাহ ব্যর্থ করেছেন আল্লাহ যেন সবসময় তাদেরকে তো এরা ফিরে আসবি এমামা এবং তারা এমামত সম্পর্কে কথা বলে যে বারো জন এমাম আছেন যারা নিষ্প এই আকিদে এগুলি ইসলাম বিরোধী আকিদা যেমন আলমুল গেব হাজির নাজির তারপরে শাহ জালাল শাহ কুরআন এরা গায়ব জানতো খাজা মনু চিস্তি গায়ব জানতো হ্যাঁ আব্দুল জেলানি তো মায়ের পিটি আঠারো পারা কোরআন খুঁজতো নাই জি হ্যাঁ বক্তব্যটা অরিহার যুগের বক্তব্য এক বক্তব্য বলছে। যে জালাল একদিন বলছেন একে তার এক ভক্ত কে কে যে যাও সে মরক্কো থেকে সুদূর মরক্কো থেকে আরও তোমরা দিলেন আর এ কিসা যে জাল এ কেসা যে সিরকি কেশা কিছুই বললেন না এটা জাহেজ বল এ কেসাতে সিরকি আঁকিদা রয়েছে কোন দিক থেকে এক নাম্বার যে শাহজালাল আলেমুল গাইব অদৃশ্যের খবর রাখেন নাহলে কি করে জানলেন যে আসামের জঙ্গল এমাম ইবনে বতু তা এত দূর থেকে এসছে ইন্টারনেটের যুগ ছিল আর ফেসবুকে পড়েছে নাকি কীভাবে জানল তাহলে আলমুল গ্যাপ শাহজালাল ঠিক না আচ্ছা তারপরে জালাল এটাও জানলেন যে কোন জায়গায় আছে আর পাশে হচ্ছে আসামের জঙ্গল আসাম আর আসাম জঙ্গলের দেশ ছিল এখনো পাহাড়ের দেশ তো আসামের জঙ্গল থেকে যাওনি আস এমাম ইবনে বতু তাকে এই যে সব বানানো কিসা আর এগুলো কি প্রমাণ করে না যে বিশ্বাসী যে আমাদের আল্লাহ ছাড়া কাউকে আলমল্যের বিশ্বাস হচ্ছে বড় সিরকি আকি দেয় আল্লাহর আল্লাহর কাজে আল্লাহর গুনে সির্কি তেফাতে সির্ক এবং তহিদ রবি সির্কি তারপর উদ্ধার করতে পারে আল্লাহ করা তারা বলে রাখে তাহলে তাদের থেকে সতর্ক সাবধান থাকো দূরে থাকো আজিম কারণ তারা মহান আল্লাহর সাথে কুফুরি কাফের কাফের তারা কাফের কুফার অমান কাল আহাজ আল কাউল আর যে এই কথা বলবে যেই এই মত পোষণ করবে অমান কাল আহাজ আল যে এই মত পোষণ করবে যে বারোজন এমাম আছেন যারা নিষ্পাফ যারা আলেমল গেয়েব আর যারা দুনিয়া থেকে চলে গেছেন মানে আত্মগোপন করে আছেন তারা আসলে জীবিত আছেন মরেও মরেননি আর তারপরে তারা একসময় ফিরে আসবেন আর এই করবেন সেই করবেন এই সমস্ত কুফির আঁকি দেন মরেও মরেননি এটা সুফিরাও বলে বরং তারা বলে যে ওলি আউলিয়া যারা তারা চোখের আড়াল হয়ে আরো শক্তিশালী হয়ে যায় এটা যত কেরামতি শোনা যায় সব মরার পর শোনা যায় কেন জিন্দা ফির তো আপনার দেশে মেলা আছে আছে না নেই নেই জনপুরি ভন্ড তারপরে চর্মনাই ভন্ড সবই ভন্ড বলছে নেই এদের কেরামতি কই কিন্তু এদের ওই দাদা হুজুর অজুর ও এত কেরামতি ছিল উজানি সাহেব যে ছিল এই গঙ্গি সাহেবের এই কেরামতি যারা মরে গেছে তারপরে সব কেরামতি জন্ম নিল বেঁচে থাকা অবস্থায় কেরামতি গুলো তো না শোনাইতে হবে যে যে বেঁচা চমুক পের ওর কেরামতি এসব আসলে ধোকাবাজি এসব দিয়ে ধন সম্পদ লুট লুটপাট করা আল্লাহ সতর্ক করে মানুষের ধন সম্পদ তারা ভক্ষণ করে আত্মসাত করে বিল বাহাতিল অন্যায় প্রতারণা করে ধোকা দিয়ে কেরামতির দোহাই দিয়ে আর কাশফের দোহাই দিয়ে আর এই সেই এর জি তোমাদের পাশে দাঁড়াবে তোমাদের জন্য বিশাল বিশাল জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা থাকবে না শুধু ভালো করে খোঁজ নিয়ে দেখেন আহ্লাদিস মসজিদের সালাফি মসজিদের পয়সা পাই না কোন বকশিস নাই না খানি আছে না বক্সানো আছে না ওই মিলাতপোট আছে না ওই আর কিছু আছে একটা বেদাতি মসজিদে যান ওর বেতন যদি পঞ্চাশ হাজার এই মাদ্রাসা পড়ো এরা ভালো করে জানে বাতিল পন্থাতে জনগণ আপনাদের ধন সম্পদ কারা খাচ্ছে চিন্তা করুন ধর্ম ব্যবসায়ী কারা তারা চিন্তা করুন জি তারপরে যদি নাচেন তো রবের কাছে জবাব দেবেন তারপরে বলছেন কালা তোমা তোমা তিনি একশো আটষট্টি আটষট্টিতে এতেকাল একজন আল এম সেই যুগের এমাম সুফিনা তিনি একজন মহাদেশ ছিলেন তারা কি বলেছেন মান ওয়াক ইন দা উসমান কেউ যদি ওসমান এবং আলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে যাওয়া এই মানে যায় না কি বলতে চাইছেন কিন্তু ফাহাশি সেই ব্যক্তি শিয়া তাহলে শিয়া যেই ব্যক্তি ওসমান আর আলোচনা করতে গেল কি ধরনের আলোচনা করে যে যাতে শিয়া হয়ে যায় তার মানে লেখক যেটা বলতে চাইছেন যে উসমান রাজি আল্লাহ মানহানি করে আর আলী রাজিয়া সম্পর্কে অথচ নবী করিম সাহায্য তার সাহবাই সিরিয়ালে যে নাম বলতেন আবু বাকর ওসমান তারপর আলীর নামস্ত এবং সবাই হ্যাঁ এই সবচেয়ে শ্রেষ্ঠ রসুল উল্লাসের পরে এক নম্বরে আবুবাকর দুই নম্বরে উমার তিন নম্বরে উসমান আলী যদিও কখনো কখনো উসমানের জায়গায় আলীর নাম আসলো কিন্তু এই নাই যে একজনের মানহানি করে একজনের মানহানি করে জি তো কিন্তু আবুবাকর উমার রাজি আল্লাহ তাল আনহরের সামনে কখনো আলীর নাম নিয়ে আসতো না কেউ যে উমারের চাইতো সিনিয়র আবু বাকরের চাইতো সিনিয়র কেউ বলতো না এই কথা এটা মনে রাখেন ভালো করে তো কেউ যদি এখানে আত্মীয় সজনকে বড় বড় পদ দিয়েছেন আজকালকার নেতাদের সম্পর্কে এইরকম মন্তব্য করে এক শ্রেণীর লোকেরা সেটা হয়তো মা কারণ হচ্ছে বাস্তবে কিন্তু এত বড় একজন সাহাবি সুফান যে কত ভালো মানুষ তাকে দুই দুই মেয়ে দিচ্ছেন রসুল্লাহ একটা মার মারার পরে যেমন তেমন কথা আরে আমি আপনি আমি তো আমি আপনারাও দেবেন না যদি একটু টুটি পান আগের জামায় আর মেয়ে মারা গেল দ্বিতীয় মেয়ে আর দেবেন ওই করে দেবেন না না দেবেন ওর মধ্যে দোষ আছে দুই মেয়ে দিয়েছেন তার সম্পর্কে এই ধরনের কথা এটা সন্নি বলতে পারে তা আসলে ভিতর ভিতর শিয়া ওপরে সন্নি বিদ্বেষ সৃষ্টি করেছে সাহবাঈকরমদের বিরুদ্ধে আপনি আল্লাহ করা বলছেন রাজি আল্লাহ আল্লাহ রাজি হয়ে গেছেন আর সিয়ার বলছে আমরা রাজি নাই এদের আর যারা বলছে যে না এই করেছে সেই করেছে অথচ নিজেকে সন্নি বলছে তারা যদি সমালোচনা করে তাহলে তার মানে তাদের ওপর অসন্তুষ্ট তাদের এই আচরণগুলি আমাদের কাছে পছন্দনীয় না আল্লাহ আদালত লাই আদালত তাকে আদেল বলা যাবে না মানে তাকে ভালো মানুষ বলা যাবে না ওয়ালায় ও কাল্লাম এবং তার সাথে কথা বলা যাবে না কথা বলিয়ান না কারণ ও আগুন আগুনের পাশে গেলে আগুন লাগতে পারে তার সাথে বসা যাবে না ওমান কাদ্দামা আলিয়ান আর কেউ যদি আলী রাজি কিন্তু উসমান তৃতীয় খলিফা না তৃতীয় খলিফা আলী হইতেন হ্যাঁ তৃতীয় খলিফা আলী হতেন আলী উসমানের চাইতে উত্তম এইরকম একটা ফিরকা দলশিয়াদের মধ্যে আছে যেই ফিরকার নাম হচ্ছে তাফজিলিয়া ता तफजिल मान फल श्रेष्ठत दिए आलिक उमान ए जईदिया बला है जईदिया जी मान सब चलका भ्रांत आकीा हजिया জেইদ এই হুসিদের পূর্বপুরুষরা যায়দি ছিল কিন্তু হুসিরা যখন তাদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করল ইরানি ইসনাসিয়া চরমপন্থীদের সাথে তখন তারাও চরমপন্থী হয়ে সাহাবা এখেরামদেরকে কাফের বলা শুরু করল সাহেব এখেরামদেরকে পথভ্রষ্ট বলা শুরু করল তারপরেও তারাও শিয়াদের মতো ইরানিদের মতো কোমরা পথভ্রষ্ট হয়ে গেছে তো কেউ যদি আলী রাজিয়া উসমানের ওপর প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় সেও রাফেজি মানে যেখানে আগে এসছে যে হাদিসে দশ জনকে জাননাতে সুসংবাদ দেওয়া হয়েছে আবু বাকর জানা আবু বাকর ইনফিল্ড জাননা তো জানা তোমান জাননা তিন নম্বর উসমান এসে ও আলী জান চার নম্বরে আলীর নাম এসছে চিন্তা করেন তাহলে ছুঁড়ে ফেললো রাজি আল্লাহ তার খলিফা হয়েছেন কিসের ভিত্তিতে সাহাবাই কেরমদের সিদ্ধান্তের ভিত্তিতে আউ বাক রাজিয়া তালানহ কে সাহাবাই কেরমরা কি করলেন হ্যাঁ নির্বাচন করলেন খালিফা নির্বাচন করলেন কিন্তু খেলাফতটা হয়েছিল যে আকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তার নাম নামকরণ করে দিলেন আমার পরে উমারই খলিফা তাহলে এটাও সরিয়সম্মত কারণ একজন হেদায়তপ্রাপ্ত খলিফা খলিফা রাশেদ যোগ্য ব্যক্তির নাম নিয়েছেন নিজে ছেলে নাম নাম অথচ যোগ্য তার ছেলে ছিল যদি একটু স্বজন করতেন তো এমন কোন অযোগ্য না আব্দুল্লাহ বড় সাহাবি নিজের ছেলেকে খলিফা বানিয়ে না বরম রাস্তা বন্ধ করেছেন সবসময় না না না আমার ছেলে না আমার ছেলে হবে না সিদ্ধা আবাক সিদ্দিক ছেলে ছিল সেদিকে ছেলে নারী আব্দুর রহমান তিনি বড় ছিলেন আর কিন্তু আমার ছেলে কি না খবরদার আমার ছেলেকে বানাবে না তোমরা আমার ছেলে বাইরে থাকবে তোমরা ছয়জন যদি তিনজন তিনজন দুই ভাগে ভাগ হয়ে যাও তাহলে মাঝখানে তখন আমার ছেলের পরামর্শ যে কাকে করা যায় এদিকে তিন তিনজন হবে। কোন ইসলামে গণতন্ত্র নাই তাহলে হ্যাঁ নর নারী সবার সমান সমান অধিকার ভোটের এটা ইসলামে নেই তাহলে যোগ্য ব্যক্তি ছয়জন শাহবাগের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি তাদের একটা সুরা কমিটি পরামর্শের জন্য তৈরি করে গেছিলেন এইভাবে উসমান রাজিয়া আল্লাহ খলিফা হইলেন তো উসমান রাজি তারপরে আলী রাজা খলিফা হইলেন চারজন খালিফায় রাশেদ জিয়া ত্রিশ বছর চলেছে এরকম তারা সাহবাই কেন্দ্রের সিদ্ধান্ত কে মানল না গুমরাহি জি যদিও কুফরোনা কেন্দ্র গুমরাহি বিদাত ওমান কাদম আর যারা জামাতের ওপর অগ্রাধিকার দিবে যে সমস্ত সবচেয়ে বাকি যত সাহাবাইম রয়েছেন সবার জন্য রহমতের দোয়া করল বা আল্লাহ সন্তুষ্টির দোয়া করলো সাহাবির নাম আসলে আল্লাহ আনহম ইসলামের আর ছোটখাটো ভুল রয়েছে ছোটখাটো ভুল রয়েছে অনেক নেকি রয়েছে তার পাহাড় মতো নেকি রয়েছে আর সামান্য কিছু ভুল ভ্রান্তি রয়েছে তো ভুলভ্রান্তি হাইলাইট করবেন এটা গোমরাহ সে ভুলভ্রান্তিগুলি ঠিক ওই রকমই যেমন দশ লিটার পানিতে একাদ একাধোটা যদি কোনো এমন কিছু থাকে যে স্বচ্ছ পানির নাই এমন কিছু না জি বিশাল পুকুর এসব সাগরে কারণ মরা জীবজন্তু নেই নদী নালা দিয়ে মরা বই বয়ে যায় না আপনারা গোসল করেন না হ্যাঁ বড়ো বড়ো পুকুর আছে যদিও পুকুরে খুব বেশি না পাকি হইলাক ধীরে ধীরে ধীরে রং রঙ দেখেন রং পরিবর্তন হয়ে যায় কিন্তু নদী আছে সাগর আছে সেগুলো তো তো নাপাক বস্তু আছে তো সামান্য কিছু ভুল ত্রুটি মানুষের হইতে পারে ভুলের উর্ধে মাসুম মাসুম না আম্বি আর ছাড়া কেউ মাসুম না তো বলছেন যে যদি তাদের ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলি সম্পর্কে বিরত থাকলেন কোনো মন্তব্য করবেন না মন্তব্য করার অধিকার নাই, যে না এটা তার করা ঠিক হয়নি এটা ওনার ঠিক হয়েছে ওনার ঠিক হয়নি এই বিচার করার অধিকার কি দিলা আল্লাহ সাহাবাহিক ওপর চারজনকে অগ্রাধিকার দিল আবু বাকর উমার ওসমান আলী আর তারপরে বাকিগুলোর জন্য দোয়া করলো আর যদি কেউ ভুল করে থাকে ভুলগুলি সমালোচনা করলো না তাহলে সে বা ওই ধরেন লোকেরা আলা তারিখতে সঠিক পথে আছে এরাই হচ্ছে সত্যিকার আলুসন্না এখন আপনারা কোন পথের পথিক আপনারা বুঝেন কিন্তু আমি এর উপরে আছি চারজনকে সাহবা মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করি আর বাকিগুলোর জন্য দোয়া করি হ্যাঁ আর যদি তাদের ভুল ভার ভুল ভারত থেকে মুক্তি কেউ না ছোটখাটো ভুল হইতো সামান্য ভুল সামান্য ভুল থাকতে পারে কারণ তো সেই ভুল যদি থাকে সেই ভুলগুলির সমালোচনা করার আমার অধিকার নেই নিজের ভুল নিয়ে তার হেদায়ত রয়েছে ফিয়াজ আল বাবু এই মর্মে অসুন্নত আর সুন্নত হচ্ছে আন্তা সাক্ষ্য প্রদান করবে যে জন জান্নাতে যাবে আমার সাহাবাই একটি হাদিসে বলেছেন জানাতে যাবে তাদের জান্নাতে যাওয়ায় কোনো সন্দেহ নেই এটা আমাদের একই রাখতে হবে আশরা তারা দশজন তিনশো ৩১৩ জন বদরের যুদ্ধে যারা হাজির হয়েছে তারাও জান্নাতি এই কথাও সাহাবারা জানতেন শুধু তাই নয় চোদ্দশো সাহবাহ সন্ধিতে সেই গাছের তলাই যে নবিশ্বাস শপথ করেছিলেন হ্যাঁ সেই শপথে আল্লাহ ওইসব রাজি সন্তুষ্ট হয়ে গেছেন যখন হে নবী তোমার সাথে তারা গাছের তলায় বায়াত করেছিলেন আল্লাহ বলে তারপরে বলছেন লাশ আগে কোন সন্দেহ নেই তারা দশজন শুধু বলেছেন দেখেন সাহাবিদের নাম আসলে কি বলবেন রাহ বলবেন রি আল্লাহ আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান বা হয়ে গেছে দোয়া করছেন তার জন্য আল্লাহ জান রাজি হয়ে যান কিন্তু নবীর নাম আসলে আমাদের নবীর নাম আসলে দুটো দোয়া করবেন সাল্ল এটা সালাতের সাথে সালাম হোক সালাম। অন্য নবীর ক্ষেত্রে কিন্তু কেউ যদি সল্লাত বলে জায়জ আছে কেউ যদি বলে তাই মোসা আলি সালাতাম জায়জ কিন্তু উত্তম হচ্ছে যে আল্লাহ যেহেতু কথা যখন সমস্ত অন্য রসুলের কথা এসেছে তখন আল্লাহ আলহামদুলিল্লাহ রসুলদের উপর সালাম বললাম তো বলছেন আলহাদ কার জন্য শুধু সালাতের শব্দটি প্রয়োগ করবে সলাত শব্দ দিয়ে দোয়া করবেন না হ্যাঁ এই কথা রসুল ছাড়া কার জন্য বলবেন ই রসুল একমাত্র রসুল জন্য ওয়া আলা আলিহি ফাকাত এবং তার বংশধরের জন্য কিন্তু তার বংশধরের জন্য করবেন সাহাবাহিক আমাদের জন্য করবেন সেটা নবীলামের আওতাভুক্ত হয়ে মানে নবীর নাম আগে আসবে তারপরে তাদের এ কথা বলবেন না নবীর বংশধর তো আলী তাই না এ কথা বলবেন যে আলী সাল্লাহআসাল্লাম চলবে হোসেন সালাম চলবে শিয়াদের সিয়াদের একটি মতবাদ হাসান আলিহাল চলবে না চলবে না বংশ নবীর তো ভাই তো চলবে না চলবে না কিন্তু বলবেন আল্লাহ ওসাল্লিম আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহ নবীর ওপর আগে তারপরে তার বংশ ধরার তার সাহাবাই কিরমদেব সহচরগণের উপর এইভাবে বলবেন কোন কাছিল কিন্তু উসমান রাজি আল্লাহ তালানকে মুসলিম সমাজের এই চরমপন্থী জঙ্গিরা মেরেছে জঙ্গিরা কত বিপজ্জনক এই জন্য জঙ্গিদের অত হালকা মনে করবেন না যারা চরমপন্থী ধর্মের নামে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুসলিমদের বিরুদ্ধে তাগু তার কাফের আর ইসলামের দুশ্মন আর ইহুদিনা সারা দালালে এ ফার আপনি হালকা মনে করছেন না এরই হচ্ছে চরমপন্থী এরাই হচ্ছে খারিজি এদের পূর্বপুরুষাই উসমান রাজি আল্লাহ শহীদ করেছে এদের পূর্বা হত্যা করেছে কানা জালেমান তারা জালেম ছিল তারা জালেম ছিল আল্লাহ তাদের বিচার করেছেন এবং করবেন কেমতের দিনে এই মরমে হাদিস রয়েছে তিরমিজিতে লম্বা একটি হাদিস রয়েছে এছাড়াও নবীম ভবিষ্যৎ বাণী রয়েছে যে ভবিষ্যৎ বাণী বোখারি মুসলিম হয়ে গেছে আবু মুসাহ বর্ণিত বলছেন ভাই নাম রসুল হাই মাদ নাম মদিনার একটি বাগানে একদিন ছিলেন অবস্থান করছিলেন ওহম কিউন হেলান দিয়ে কোনো কিছুতে গাছে খেজুর গাছে আর কাদা আছে ওই জায়গায় যেমন লাঠি দিয়ে অনেক মাটিতে মাঝে মাঝে আমরা করি ইস্তাফ তাহার জন্য এক সে বাগানের দরজা খুলতে বললো তার মানে সেই যুগে বাগান ঘেরা থাকতো প্রাচীর দিয়ে বা বেড়া দিয়ে কি থাকতো ঘেরা থাকতো আমাদের দেশের আম বাগান ঘেরা থাকে না হ্যাঁ কিন্তু আরব দেশের মাজরাগুলি আজকে কেউ গেছেন মাজরাতে মাজরা বুঝেন ফার্ম ঘেরা থাকে না থাকে না তারপরে দরজা বন্ধ থাকি যখন খোলা আর তখন খুলে যাতে করে সবাই না ঢুকতে পারে তো এটা চোদ্দোশো আগে থেকে চলে আসে আরব দেশে যে বাগানগুলো খেজুর বাগানগুলো ঘেরা থাকতো বেড়া থাকতো আর দরজা থাকতো তাতে তো এসে দরজার কাছে এসে একজন খুলতে বলল এবং কোথায় শেখ সাহেব বকরি নেবান করে দিবেন নাকি কোথায় নেতাজি আর কথা পিয়াজি সব সমান্লামের কাছে সকাল বিকাল কতবার জিবরা জিলানের কাছে জিবাহ নাকি শুনিয়ে দাও দরজা খুলে দাও নবী হাসান কিন্তু আগে জানছেন ওই হলে দাও যে এক নম্বরে আউ বাকার আসছে ফাইজা দেখ আকার এসছে যে ব্যক্তি খুলছেন আমি খুলে দিলাম বলছে দরজা খুলে দাও অবশ্য জাননা ওকে জানাতের সুসংবাদ দিয়ে দাও জান্নের সুসংবাদ দিয়ে দাও কালা ফাজ গেলাম দরজা খুলতে ফায় উমার দেখি যে উমার উমার চলেছে দুই নম্বর কে হবে ওরা কেন হবে নিল্লা এই ধর্ম তোমাদের আবিষ্কার করার অধিকার দিল তুই নবীম সিরিয়াল বলছেন আগে আবু বা তারপর ও মারা ফাফাত হেলান দিয়ে দিয়ে বলছিলেন যখন দরজা খুলতে বলেছেন তখন আর হেলান দিয়ে না ওইটা বসে গেলেন বসে গিয়ে বলছে জন্য দরজা খুলে দাও বশ্মু জানা আলা আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও কিন্তু তার উপর বালা মুসিবত আসবে তার উপর বালা মুসিবত আসবে সব হান্লা জি ভবিষ্যৎবাণী এটাও করে দিলেন যে দুনিয়াতে তার উপর বড় একটা পরীক্ষা বালা মুসিবত আসবে তারপরে জান্নাতের সুসংবাদ তার জন্য রয়েছে মানা গেলে জান্নাতের সুসংবাদ তার জন্য জান্নাত পাবে সে তাহলে ফাজ তো আমি গেলাম আসে বলছে উসমান দেখি গিয়ে উসমান বিন আফা তিন নম্বর কে আলী হইল না এখনো তাহলে খেলাফতের সিরিয়াল ঠিক আছে না আহলে সোনের কাছে এক নথম খালিফাউ বা কার দ্বিতীয় খলিফা আর তৃতীয় খলিফা ওসমান চতুর্থ খালিফা ওসমান আমাদের কোনো দিমাত নেই আর সমান ভালোবাসি সবাইকে চারজন কি ভালোবাসি আমরা যেমন রসুলদের মাঝে পার্থক্য করি না তেমনি খালিফাদের মাঝে পার্থক্য হই না সবাইকে ভালোবাসি যে এইরকমই মজাবের ক্ষেত্রে এমাম মজাবের ইমামদের ক্ষেত্রে আমরা চার এমাম কি ভালোবাসি আবু হানিফাকে যেমন ভালোবাসি সাফিকেও ভালোবাসি মালিক কে ভালোবাসি এমাম মাহমুদ এম্বালকে ভালোবাসি আর বাকি অন্য গুলোকে ভালোবাসি কিন্তু হানফিরে শুধু এমামিফা আমাদের এমাম আজম সাফি আমাদের বড় ইমাম এম সাফি আর অন্যগুলো গুলো নেয় কথা ঠিক কিনা বলে এদাতের লক্ষণ না এগুলো বিভ্রান্তির লক্ষণ না জি এখন ইসলামিক সেন্টার যদি চারজন সাহেব থাকে চারজন চারজন একই রকম যোগ্য একই রকম ভালোবাসবেন না আর চারজন থেকে সমান উপকৃত হচ্ছেন উনিশ বিশ উনিশ বিশ তো হবেই মানুষের সেন্টার একজন আর মনে করবে এটা কেউ করবেন স্বাভাবিক কথা ঠিক না। কিন্তু যদি বলছেন না একজনের সাথে আমার খুব ভালোবাসা আর একজনকে আমি দেখতেই পারি না তার পাক্কা শেয়া আপনি ঠিক ঠিক না চিন্তা করেন পাক্কা গুমরা আপনি জি এও আলেম ওই আলেম একজনকে খুবই ভালোবাসেন মানে বাড়াবাড়ি শেষ নেই আর খাতিরে শেষ নেই আরেকজনকে দেখতেই পারেন না আপনি জি না এটা করি না আমরা আমরা যে হক পথে আছি এর স্পষ্ট পরিমাণ এটা জি জাননাতে সুসংবাদ দিয়ে দেওয়া হলো উসমান বিন আফান দরজা খুলে দিলাম অশ্চাহ তুমি জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম কালাকলত আল্লা কাল তারপরে উসমানকে কথা বলে দিলেন যে নবীশ তোমাকে জান্নাতে সুসংবাদ দিলেন তাই বললেন যে তোমার ওপর বালা মুসিবত আসবে আল্লাহ ফখর এইটাও জানিয়ে দিলেন যখন জানিয়ে দিলেন তখন তিনি বলছেন আল্লাহ মসাবরান আল্লাহ আমাকে ধৈর্য ধরার তোফিক দাও বালা মুসিবত কি করতে হয় সবাই করতে ধৈর্য ধারণ করত মানে আল্লাহ তোমার কাছে সাহায্য করোসিবা টিকে থাকতে পারি কারণ মানুষ বালা মুসিবতের সময় কি থেকে কি করে ফেলে বালা মুসিবত বলি তুই লোকটি আত্মহত্যা করলো স্ত্রী কাছে নাই ছেলে নেই মেয়ে নেই কেউ নেই আর সব করলো এই করলো সেই করলো আমি না জান আত্মহত্যা করে ফেলব গেল দুনিয়া গেলো আখেরাত গেল সব বরবাদ হয়ে গেল ঠিক না তো বালা মুসিবতে ইমান ইসলামের পর টিকে থাকা এটি আল্লাহর বড় নিয়ামত এর জন্য দিনের এলেম লাগবে এবং এলেম অনুযায়ী আমল করা লাগবে আল্লাহ যেন আমাদের সকলকে তফফিক দান করেন ও সাল্লসলাম রবি মোহাম্মদ ও আলি